বাংলার মাটি বাংলার মাটি প্রশাসন আমার চেহারাটা আগে চিনে রাখো প্রশাসন প্রয়োজনে আমার নামে ডাইরি লেখো আমি কি চুল দাঁড়ি পাগড়ি নিলাম তায়া পরাধি আমি কি হকের পথে কথা বলি তাই বলে কি জঙ্গিবাদী আমি কি চুল দাঁড়ি পাগড়ি নিলাম তায়া পরাধি আমি কি হকের পথে কথা বলি তাই বলে কি জঙ্গিবাদী তাহলে প্রশাসনিক লোকের মুখেও দাঁড়িয়ে দেখো তোমাদের প্রশাসনিক লোকের মুখেও দাঁড়িয়ে দেখো প্রশাসন আমার চেয়ে হারাটা আগে চিনে রাখো প্রশাসন প্রয়োজনে আমার নামে ডায়রি লেখো প্রশাসন আমার চেয়ে হারাটা আগে চিনে রাখো প্রশাসন প্রয়োজনে আমার নামে ডায়রি লেখো যদি হয় চুলদাড়ি আসলে কোনো নয় অপরাধ তবুও কেন লাগাও মুদ্র পিছে সেই অপবাদ যদি হয় চুলদাড়ি আসলে কোনো নয় অপরাধ তাহলে কেন লাগাও মুদ্র পিছ সেই অপবাদ এসবের মাঝে বলো তোমাদের কি লাভটা দেখো এসবের মাঝে বলো তোমাদের কি লাভটা দেখো প্রশাসন আমার চেয়ে হারাটা আগে চিনে রাখো প্রশাসন প্রয়োজনে আমার নামে লেখো প্রশাসন আমার চেহারাটা আগে চিনে রাখো প্রশাসন প্রয়োজনে আমার নামে ডায়রি লেখো কলেজ ভার্সিটি বিদ্যালয় কেন হয় না তল্লাশি শুধু মাদ্রাসায় পড়লে কেন বলো মৌলবাদী কলেজ ভার্সিটি বিদ্যালয় কেন হয় না তল্লাশি শুধু মাদ্রাসায় পড়লে কেন বল মৌলবাদী মাদ্রাসায় পড়ে যারা তাদের ইতিহাসটা দেখো ওলামাই দেওবন্দের ইতিহাসের পাতা দেখো প্রশাসন আমার চেহারাটা আগে চিনে রাখো প্রশাসন প্রয়োজনে আমার নামে ডায়রি লেখো প্রশাসন আমার চেয়ে হারাটা আগে চিনে রাখো প্রশাসন প্রয়োজনে আমার নামে ডায়রি লেখো প্রশাসন স্বার্থের জন্য কতদিন করবে এসব বরস্বতুলামী যাদের আঁখি জলে আসবে গজব প্রশাসন স্বার্থের জন্য কতদিন করবে এসব বরস্বতুল্ভী যাদের আঁখি জলে আসবে গজব কি এমন কারণ বলো মুদের বাঁকা চুকে দেখো কি এমন কারণ বলো মুদের বাঁকা চোখে দেখো প্রশাসন আমার চেয়ে হারাটা আগে চিনে রাখো প্রশাসন প্রয়োজনে আমার নামে ডায়রি লেখো প্রশাসন আমার চেহারাটা আগে চিনে রাখো প্রশাসন প্রয়োজনে আমার নামে ডায়রি লেখো প্রশাসন আমার চেহারাটা আগে চিনে রাখো প্রশাসন প্রয়োজনে আমার নামে ডায়রি লেখো